ফারুবানি তো বাংলা ভাষী ভাইর আসক ধারা ধারাবাহিক আলোচনার दशम आलोचना आज के आलोचनार विषय हमज फरज एवं नमज त्याग कर विधान अर्थात आल्ला नामजे फरज कर नाम त्याग कर विधान सम्पर्लोचना कर सम्मानित उभरा सुप्रिय बुगण নামাজ হচ্ছে ইসলামী শরীয়তের পাঁচটি রোকনের মধ্যে অন্যতম রোকন আল্লাহ এবং তার রসুদ সাল্লাহ আলহি ওয়া স্বীকৃতির পরে নামাজ হচ্ছে প্রথম রোকন এই নামাজের গুরুত্ব অপরিসীম নামাজ আল্লাহ রসুল সাল্লাহ আলীহি ওয়সাল্লাম যখন মেয়েরাজ গিয়েছিলেন সেই মেয়েরাজ গিয়ে রসদালামের উপর এবং তার উম্মতের উপর যে বিধান আল্লাহ ফরজ করে দিয়েছিলেন তা হচ্ছে যেমন অপরিসীম নামাজ ত্যাগ করা বিধান মারাত্মক সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আল্লা বকরবুল্লাহ সুলা নিসার একশত তিন নম্বর আয়তে বলেছেন निश्चय नामिष्ट समय तमज़ आदाय निर्दिष्ट समय आदाय ना तो फरज लंघन करलो सम्मानित उभर सप्रिय बंदवान यमजे बेपारे सब चे मार्मी विषय हामहदीन সর্বপ্রথম মানুষের যেই বিষয়ের হিসাব নেওয়া হবে তা হচ্ছে এই নামাজ অর্থাৎ কেয়ামাতের দিন রব্বুল আলমিন তার বান্দাদের সর্বপ্রথম হিসাব নেবেন এই নামাজের আল্লাহ আল্লা রসুল সাল আলী আসাল্লাম বলছেন সর্বপ্রথম কেয়ামাতের দিন বান্দার যেই বিষয়ের হিসাব নেওয়া হবে তা হচ্ছে তার নামাজ ফাইনসলুহাত আর নামাজের হিসাব দিতে না পারে তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং সেই ব্যক্তি হতবাগা হয়ে যাবে ফরিদ অত হিসেই اولر لي عبدي هلله من تطوع فيكمل بها هرপর কোন ব্যক্তি যদি ফরজ নামাজের ঘাটতি দেখা যায় তখন রব্বুল আলামিন বলবেন দেখো আমার বান্দার কোন নফল ইবাদত রয়েছে কিনা এবং সেই নফল দ্বারা তার ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ এই হাদিসের ভিতরে যে বিষয়টি क्लियर হলো অত্যন্ত পরিষ্কার অতএব নামাজের গুরুত্ব যে কত কোনো নপর যদি কি করে নামাজাম বলেছেন এবং আল্লাহর আল কোরআন করিমে বলছেন আল্লাহ বলছেন যদি তারা তওবা করে এবং নামাজ প্রতিষ্ঠা করে তাহলে তারা তোমাদের ভাইফিউদ্দিন যদি তারা তওবা করে এবং নামাজ পড়ে ফখল্লু সাবিহম তাহলে তাদের পথ ছিঁড়ে দাও অর্থাৎ তাদের বিরুদ্ধে কোন ধরনের বিগ্রহ হবে না একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ করা হারাম কিন্তু গণ্য করেনি সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্দুগণ আমাদের প্রিয় হাবিব মুহম্মদ রসুল সাল্লি ওসাল্লাম একাধিক হাদিসের ভেতরে এই নামাজ ত্যাগ করা বিধান অত্যন্ত সৈস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন হাতি আল্লাহ বলছেন আল্লাহুল আমাদের মাঝে আর কাফের বেমানদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ সুতরাং এই নামাজ যে ব্যক্তি ছেড়ে দিল সে কুফুরি অর্থাৎ কত অক্ত নামাজ ছেড়ে দিলে সে কাফের হবে আর যেহেতু সংখ্যা বলেননি এ কারণে ওলামাইকালাম বলেছেন এক অক্ত নামাজে যদি কোন ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দেয় সেই ব্যক্তি আর মুসলমান থাকে না শেখ বিন জানি তার সময় তিনি সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ আলিম যে সূর্য ওঠার পরে সে উঠবে এবং সূর্য ওঠার পরে সে উঠে নামাজ পড়ে তারপরে ডিউটিতে যাবে এই ধরনের সিদ্ধান্ত যদি নেয় অর্থাৎ ইচ্ছা করে নামাজের সময় দেরি করে নামাজ পড়ার ইচ্ছা করে যদিও সে নামাজ পড়ে শেখ এই রি কাফের হয়ে যাবে কত মারাত্মক বিষয় সম্মানিত ভাইয়ের সুপ্রিয় বন্ধুগণ তাকে তার সময় সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম ধরা হয় কিন্তু তিনি এই সকলার কারণে যদি কোনো ব্যক্তি নামাজ দেরি করে পড়ে যদিও নামাজ পড়ে কিন্তু দেরি করে পড়ে তাহলে তার নামাজ তো হবেই না এবং সে ব্যক্তি কাফের অন্তর্ভুক্ত হবে কুফুরি করল সেই ব্যক্তি অত্যন্ত মারাত্মক বিষয় সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ এজন্য। তারাহা না করা সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ রবুর আলমিনে বলছেন ইлла হুম কুসালা ওয়া লা ইউনফিকুনা ইল্লা হুম কারিহুন। রব্বুল আলামিন বলেন যে তাদের মা মানা আরহুম আন তুক্বাবালা মিনহুম নাফাকাতুহুম। তাদির দান সাদকা ইগুলো কবুল হওয়ার না হওয়ার পিছনে, এগুলো কবুল না হওয়ার পিছনে আর কোনো কারণ নাই একটাই কারণ যে ইল্লা আনহুম কাফারু বিল্লাহি इला अहकुशाला अथवा नामे क्योंकि अत्यंत अलस भालायता इला अहमकुशाल अर्थात अलसतर साथी अलसता भावनी नामज पड़े सूतरा जो नाम अथच अलसा भावनी पड़े তাদের নামাজ হবে না এবং তাদের দান সৎকাও কবল হবে না এ আয়তের ভিতরে একটা বিষয় ক্লিয়ার হলো কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে অথবা নামাজের ভিতরে দুর্বলতা থাকে তাহলে হচ্ছে কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে সেই ব্যক্তি মুসলমান থাকে না সেই ব্যক্তি কাফের হয়ে যায় অতএব আমাদেরকে নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত নামাজের ব্যাপারে যদি কারো অলসতা থাকে দুর্বলতা থাকে সেই অলসতা দুর্বলতা কাটিয়ে উঠে নিয়মিত নামাজ পড়ার তৌফিক আমরা আল্লাহ শক নিয়মিত নামাজ পড়ে খাটি মোমিন হিসাবে জীবন যাপন করার তৌফিক রবী নামকে দান করুন আমফিকবহিম